বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث فينا معلما ومتمما لما كرم عليه وعلى اله واصحابه ومن دعا بدعوته ومن نهج من هجه وسلك سبوله الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন আপনাদের প্রত্যেকের অপরাধ বেঁচে থাকার নিশ্চয়তার বিরুদ্ধে অনিশ্চয়তার সূচনা শুধু তাই না কবিরাগুনাহের মাধ্যমে হারিয়ে যায় দুনিয়ার সফলতা ধ্বংস হয়ে যায় দুনিয়ার সকল ভালো কিছু আর পরকালে কেবল যাহার নাম ছাড়া কিছু অপেক্ষা করে না বরং যদি কেউ কবিরাগুনা সূত্র ধরে জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় ওই ব্যক্তি নিশ্চিত হয় যদি কবিরাগুনাথ থেকে বেঁচে থাকতে পারে তাই আমাদের উচিত কবিরাগুনাথ সম্পর্কে জেনে নেয়া কবিরাগুনাথ থেকে নিজেরা বেঁচে থাকা जन दे दूरे रखा सकुना बेचे थारौफिक दिन और जेने परस्पर आलोचना कबिरागुना आस्था प्रतिष्ठित नब्बुल सब गो विषय जेने जेनेबी ग प्रकारार प्रकृति जेने जेने प्रत्येक के कबीरा गुणा मुक्त सुंदर जीवन अधिकारी हार तौफिक दान कर सबाई बोली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 তাকে ছায়া দিয়ে সুন্দর জীবনের রাস্তায় আগায়া দেয় জন্মের জন্যে যিনি প্রথম নিয়ামক সত্তা এই পৃথিবীতে আগমনের জন্যে আর যার মাতার ঘাম আপনার আমার শরীরের রক্ত গুস্ত আর জীবন সেই বাবা বলে আমি তার মর্যাদা এতটাই দিয়েছেন যে বাবা মানে নিজের অস্তিত্ব আর নিজের সত্তা আর তার সাথে ভালো ব্যবহার অবশ্য ভাগনা তালা এই বাধা আর এই বাবাকে পরিচয় গোপন করা অবশ্যই কবি রাগুনা আর যে আমাকে জন্ম দেয়নি অর্থাৎ যার ঔরস থেকে আমি জন্ম নেইনি যার ঔরস থেকে আমি পৃথিবীতে আসি নাই তাকে পিতা বলে পরিচয় করা বা গ্রহণ করা এটা কবি না এর মাধ্যমে একজনের মৌলিক দায়িত্ব পিতা হিসেবে পিতৃত্বের দায়িত্ব এবং কর্তব্য থেকে একজনকে দূরে সরিয়ে দেয়া হচ্ছে আরেকজন যার পিত্বের দায়িত্ব আর কর্তব্য পালনের কোনো সুযোগ নেই তাকে চাপিয়ে দেয়া হচ্ছে জুলুম করা হচ্ছে ইচ্ছা আর অনিচ্ছায় জেনে আর না জেনে বুঝি আর না বুঝি এই অপরাধটি কবে রাগোনা তালা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 পিতৃ পরিচয়ে ধন্য করেছেন করিম অর্থাৎ একজন ইমানদার একজন নোমেন তার জীবনে সত্যি শরীয়ত অনুমোদন করে এমন বাবা হলেন তিনজন অনেকে হয়তো আতকে উঠবো বাবা তিনজন কোরআন এবং সন্ন্যাদারা প্রমাণিত বুল আলমিন তিনজনকেই বাবা হিসেবে পিতা হিসেবে গ্রহণ করতে আদেশ করেছেন এক নাম্বার যিনি বাবা তিনি হলেন আদম আলী ইসালাম আবুল বাঁশর মানব জাতির পিতা আবুল বাসার সকল মানুষদের পিতা নারী আর পুরুষ সবার পিতা আদম আলী সালাম তাকে প্রথম তৈরি করেন প্রথম সৃষ্টি তিনি আমাদের আদি পিতা আদম আলি হিসালাতাম আদি তিনি পিতা তাকে স্বীকার করতে হবে আদম আমাদের বাবা দ্বিতীয় হলেন আরেকজন মানুষ যাকে আল্লাহ সুফান বাবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী বলে ঘোষণা করেছেন এমনিতেই মুসলিম মিল্লাতের পিতা তিনি হননি বরং আল্লাহ সুফান তাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ইব্রাহিম আলী সালাম আর প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সাথে তাকে মুসলিমদের জন্য অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন এই পরীক্ষার মধ্যে যেমন ছিল जर परिवार अर्थात लालित पालित आजर गृह परीक्षा शुरू मूर्ति भांगार वास्तवत अग्निकुण्डे निक्षेपितम आलिस्लम कलिजार टुकड़ू फुटफुटे सन्तान एवं जीवन संगी हजरा आलि सालाम के शिशुपुत्र सह क মাক্ষাতুল মুায় জনমান ভীন মরুদ্যানে কাবাতুল মুসাররাফার পাশে কাবাগর তামির করা রেখে যাওয়া রবীন্দ্রের নির্দেশ এটাও পরীক্ষা ছিল প্রত্যেকটি পরীক্ষায় একশো নাম্বারের মধ্যে একশো পেয়েছেন পূর্ণ হয়েছে রব্বুল আলমিন তারপর বলেছেন নিজা আইলুকা ইনাস ইমামা ও ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম ঘোষণা করে দিলাম রব্বুল আলম পুরস্কার দিলেন মানব জাতির জন্য ইমাম ইব্রাহিম তিনি বললেন আল্লাহ আমাকে তো আমার বংশধরদের মধ্যেও তো ইমামত দিও রব আলিন দোয়া কবুল করলেন বলে তবে বললেন ইমামত পাওয়ার এই অঙ্গিকার। অত্যাচারীর উপরে প্রয়োগ হবে না সুতরাং ইব্রাহিম আলী হিসালের বংশধরদের মধ্যে যারা অত্যাচারী তাদের মধ্যে না কিন্তু ইব্রাহিম আলী হিসাল ও সাল ইমাম বলে ঘোষণা করেছেন আর হা তাকে বলেছেন তিনি হলেন মিল্লাতা আবি খুব ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা আমাদের জাতিসত্তার পিতা হলেন ইব্রাহিম আলী হিসালাত অনেকেই বলেন ইব্রাহিম আলী হিসাল মুসলিম এক নাম্বার প্রথম স্টেশন হলেন আদম আলী হিসালাম রবুল আলমিন তার থেকে তার জীবনের সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন আর ওবাস হুমা রিজা আল অগণিত নর আর নারী পুরুষ আর মহিলা ছড়িয়ে দিয়েছেন প্রথম মানবতার স্টেশন আদম বলা হয় দ্বিতীয় আদম মানবতার দ্বিতীয় স্টেশন নূহ আলি হিসালাম তার মহাপ্লাবনের সময়ে সব দুষ্ট ধ্বংস হয়ে গিয়েছিল নির্ধারিত छुट्ट पर रमजान मास যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কেয়াম এ মাসের আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন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 জানুন রিস বাংলায়ুট রেজেন্ট a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophet dekhoon nobhi day kahini prati rovibar pikel pashti happuno shamprachar shakal pashti bangladeh <laughs> shay peace tv banglade oti uttam arthuniti sarvutkishto banit juniti बड़लामी अर्थनीति कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार् देखी अर्थनीति परवर्ती अनुष्ठान पिसय আর তিন নম্বর স্টেশন হলেন সৈদুনা ইব্রাহিম আলী হিসালাম ইব্রাহিম আলী হিসালের দুইজন স্ত্রী থেকে দুইটি ধারায় মানব বংশ বিস্তৃত হয়ে কেমন পর্যন্ত থাকবে একটি ধারা থেকে জাতির মধ্যে যে বংশধার মধ্যে সাল্লাহাম এবং তাদের মাঝে সৈদনা দাউদ আলী সাল্লাহাম ছিলেন তৌরাত জবুর এবং ইনজিল এই তিনটি কিতাবুল আলমিন বনি জন্য। তাদের উপর নাজিল করেছেন যারা এই পৃথিবীর মাধ্যমে আরব হয়ে ছড়িয়ে পড়েছে আর এদের বুদ্ধিরব্বুল আলমীর পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলী যে পৃথিবীর অনন্তকাল পর্যন্ত চলে থাকা মানবতার চূড়ান্ত এবং অবতীর্ণ হয়েছেন এক শতভাগ উত্তীর্ণ হয়েছেন রব্বুল আলমিন তাকে মর্যাদা দিয়ে আমাদের জন্য মুসলিম মিল্লাতের পিতা বলে ঘোষণা করেছেন রবুল আলমিন তাকে দিয়ে তার পুত্রকে কুরবানি করানোর মতো কঠিন আদেশ প্রতিপালনেও तौफिक दानें और रब आलमी पक्ष तौफिक प्राप्त हो निजे शयतान प्ररोचना मुक्त थे रबुल आलमी जिन निबेदित हार पुरस्कार हिसेबी मुसलिम मिल्लतर पिता मिल्ल इब्राहिम यब्दे रब्बुल आलमीन घोषणा कर एक ईमानदार तरह आदि पिता आदम आलिस्सा दुई नम्बर पिता हलन मुसलिम मिल्लतर पिता जतिर पिता इब्राहिम आलिलम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 এবং তার হাবিব ও স্পষ্ট করেছেন এজন ইমানদার তার মাও অনেক পনেরো জন এজন ইমানদারের বাবা হলেন তিনজন মা হলেন পনেরো জন কিভাবে পনেরো জন মা একজন হলেন হাওয়া আলি হাসালাম তিনি উম্মুল বাসার উম্মুল বাসার ইয়া মানব বংশের মা মানব জাতির মা হা আলীলাম তিনি হলেন একজন পুরুষ রয়েছেন যার স্ত্রীদের মা বলে ঘোষণা করেছেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহুল বলেছেন নবী তার সকল স্ত্রী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 এর বাহিরে আর কেও মা আর বাবা নয় কাউচিত এর বাহিরে মা আর বাবা না ইসলাম এটা নিষেধ করেছে যে যার ঔরস থেকে জন্ম নেই তাকে বাবা বলে টাকা যাবে না পিতৃত্বের পরিচয় ধন্য কোন পিতা হিসেবে লেখা যাবে না সে আমার পিতা না কারণ তার ঔরস থেকে জন্ম নেই নাই রব্বুল আলমিন নিজেই বলেছেন মানুষ কুট থেকে জন্ম নিয়েছ কুত থেকে তুমি চিন্তা করে দেখো থেকে সৃষ্টি করেছেন আর বাবার ঔরস থেকে সুলব এবং তারা বাবার পৃষ্ঠ দেশ আর মায়ের বক্ষ দেশ থেকে আসে তো বাবার পৃষ্ঠ দেশ থেকে বেরিয়ে আসা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 একটি মানুষ তার বাবার পরিচয় হয় হবে কেমতের ব্যতিক্রম কেবল একজনের স্পষ্ট করেছেন কাছে ईसा आलिस्ल दृष्टान तीन भाई जन्म दिए मानुष के एक नम्बर टाइर मटी माँ बाबा छोड़ दो जन्म दिए जन संगी थे रबुल आलमी एक मा थेके, आदम आलिलम दुई नम्बर जीवन संगी थीवन संगी थे डायरेक्ट जो हादी शरीफे रही আদম আলি তসমের পা স্ত্রী হাউ আলী করেছেন। আর তিন নম্বর ঈসা আলী তার মা থেকেই কেবল বিনা বাবায়। এর বাহিরে স্বাভাবিকভাবে সকল সৃষ্টি জোড়ায় জুড়ায় মিলনের ভিত্তিতে পৃথিবীর স্বাভাবিকতায় জন্ম নেয় সবাই রব্বুল আলমী সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন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 मात्री मेरचा नहीं बाबा वो हो क्या रखा उचित बाबार परिचय गौण मायर परिचय करवतराधा कभी राखुना आज एम शुरू हो और यमे करुण वस्तवत है कूर्ख कभी गाभीजे जाने नाईधरण पशुत् जीवन पशु तो जन्मेज सबकिे निजे क्यों पितित्व परिचयहन जो जन्म नेपराध नेटे क्यू से तो आश्रय क्षेत्र से तो डे मत हो जाए ফকিগণ বলেছেন যখন আসল বাবার পরিচয়ে বাদ দিয়ে নকল কাউকে বাবা বলা হয় তখন ওই বাবার সম্পত্তি আর সবকিছুতে যে নকল সন্তান হানা দেয় এটা হলো ডাকাতি ডাকাতি বললাম হেদায়ত নিব কর বন্ধুগণ শুধু তাই না আজকে আমাদের সমাজে ধর্মবিশ্বাসের আবেগ भलोबाशा आश्रया डाक पितारदा कभी जैसे शब्द रही है शुरूा डाक निजे जन्मदान कारी बाबा के क्या एमन मधुर डाकनी विवेक निजे सुस्तिष्क प्रश्न करना शरियते শ্বশুর শাশুড়ি চাচা চাচির অবস্থানে চাচা আর চাচি আপন চাচা আপন চাচি যে অবস্থানে শ্বশুর শাশুড়ি অবস্থানে নিজের আব্বা গৌণ করে শ্বশুর শাশুড়ির পরিচয় আব্বা আম্মা বলে মধুর করে ডাকার যে চেতনা এর মধ্যেও কবিরাগুনার সুযোগ এবং যুগসূত্র অবশ্যই থাকে আমাদের এই সমাজ যার অনেকটাই প্রমাণ বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে ইবের দিকে আগাইয়া যায় আল্লাহ সকলকে তৌফিক দিন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 যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে আল্লাহকে ভয় কর